কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্জি 98.3 তে কি যেন বলছিলাম আগের সপ্তাহে ও হ্যাঁ এইটা বাংলার নবাব এই যুদ্ধে ইংরেজরা হারে সিরাজকে তারা হারায় পলাশিতে তার পরের বছর কিন্তু এই যুদ্ধর সঙ্গে আছে কলকাতার দুটি জায়গার নাম তার মধ্যে একটি মানিকতলা আচ্ছা মানিকতলার নাম মানিকতলা কেন বলছি কিন্তু তার আগে আপনাকে একটু মানিকতলা নিয়ে যাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন যে রাস্তাটা চলে গেছে সেটা বিবেকানন্দ রোড ডান দিকে ঘুরে দুপা হাটলি রাস্তার বাঁদিকে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের বিরাট বিল্ডিং এর পাশেই একটি ছোট্ট দরগা মানিক পীরের দরগা এবার মানিক পীরের আসল নাম সৈয়দ হোসেন উদ্দিন শাহ নর্থ ইন্ডিয়া থেকে কলকাতায় আসেন হান্ড্রেডসে কিন্তু সমস্যাটা হচ্ছে সতেরোশো সালের ম্যাপে মানে বাবা কলকাতায় আসার আগের ম্যাপেও দেখা যাচ্ছে জায়গার নাম কিন্তু মানিকতলাই তাহলে মানিক পীরের নামে মানিকতলা নয় মানিকতলার নামে মানিক পীর কিন্তু প্রশ্নটা তো থেকেই গেল জায়গাটার নাম মানিকতলা কেন সেই সতেরোশো ছাপ্পান্নতেই ফিরে যেতে হবে কলকাতা জয় করে মুর্শিদাবাদ ফিরছেন সিরাজ শহরের নাম পাল্টে নিজের দাদু আলিবর্দি খানের নামে তিনি রেখেছেন আলী নগর আর শহরটা ছেড়ে যাচ্ছেন এমন একজনের দায়িত্বে যিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের দেওয়ান হিসেবে সেখান থেকে নবাব আলিবর্দি খানের বডিগার্ড রাজা উপাধি আর সিরাজের সময় ঢাকার শাসনভার সকলেই তাকে জানে রাজা মানিক চাঁদ হিসেবে আর তার নামেই আমাদের মানিকতলা কিন্তু মানিকচাঁদ আসলে বাঙালি এবং তার আসল নাম মানিক চাঁদ না মানিকরাম মানিকরাম বসু বেহালাতে বহু বছর ছিল দেওয়ান মানিকচাঁদের বাগান বাড়ির ধ্বংসস্তূপ সেটা ছিল এনারি বাড়ি মানিকরাম বসু মারা যান সতেরোশো সালে তবে তার বংশধররা আজও বাস করেন হাওড়ায় এবার এই রকম বনেদি বাড়ি স্বাভাবিকভাবেই দুর্গাপুজো হয় আর সেটা একটা দেখার মতো জিনিস হয় আর মানিকরাম বসুর আর একজন বংশধরের নাম আপনি শুনেছেন বলরাম বসু যার নামে আজও ভবানীপুরে আদি গঙ্গার ধারে রয়েছে বলরাম বস ঘাট। এবার আপনি ভাবছেন এই দ্বীপ দুটো জায়গার নাম বললো না মানিক মানিকতলা তো একটা অন্যটা কি বলবো গুরু কিন্তু সামনের সপ্তাহে বলবো